আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তু আল্লাহুতে বর্ণিত যে ওয়াহি নাজিল হওয়ার পূর্বে একবার নব্বী সাল্লা আলাই মক্কার নিম্ন অঞ্চলের বালদাহ নামক জায়গায় জায়দ ইবনু আমর ইবনু নুফায়লের সাথে সাক্ষাৎ করলেন তখন নবী সাল্লা সাল্লামের সামনে খাদ্যপূর্ণ একটি খাঞ্চা পেশ করা হলো তিনি তাহতে কিছু খেতে অস্বীকার করলেন এরপর জায়োদ রদিয়াল্লাহ তু বললেন আমিও ওইসব জন্তুর গোস্তু খাই না যা তোমরা তোমাদের দেবদেবীর নামে জবহ করো আল্লাহর নামে জবেকৃত ছাড়া অন্যের নামে জবেশ করা জন্তুর গোষ্ঠ আমি কিছুতেই খাই না জায়দ ইবনু আমর কুরাইশের জবেকৃত জন্তু সম্পর্কে তাদের উপর দোষারোপ করতেন এবং বলতেন বকরিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখার জন্য আকাশ হতে বাড়ি বর্ষণ করলেন ভূমি হতে উৎপন্ন করলেন তৃণলতা অথচ তোমরা আল্লাহ আল্লাহতালার সমূহ দান অস্বীকার করে প্রতিমার প্রতি সম্মান করে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবেশ করছো